আলহামদুলিল্লাহ নবীন মোহাম্মদ আজ আলহামদুলিল্লাহ আজকে আমরা সুর আল আরাফের থেকে তাফসির শুরু হচ্ছে সুর আল আরাফের এক নম্বর আয়াত থেকে আমাদের তাফসির শুরু হবে ইনশাআল্লাহ আল আরফ এই সুরার নাম এখানে রয়েছে প্রায় দুইশ আয়াত দুই শত ছয়টি আয়াত এবং আল আরফ প্রসঙ্গ এই সুরাতে আসে আমরা এক সময় শুনব ইনশাল আল্লাহ জান্নাত এবং জাহান নামের মধ্যবর্তী একটা জায়গা আছে কিছুদিন তাদের নেক এবং গুনার আমল সমান সমান বরাবর হবে তাদের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা জান্নাতে দেওয়ার ফসলাও করছেন না তারা জাহান নামে যাওয়ার কথা না কারণ মোটামুটি জাহান নামে যাওয়ার থেকে বেঁচে গেছে কিন্তু জান্নাতে যাওয়ার মতো তাদের আমলটা হয়নি মাঝখানে আটকা আছে তাদের আটকা আটকে থাকার একটা কষ্ট বহুদিন হবে মানসিক সেই কষ্টটা কেমন হবে আমরা এক পর্যায়ে শুনবো ইনশা আল্লাহ এই কোরআনে পাখি এই সুরাতে আল্লাহতালা সেটা বলেছেন আর এক পর্যায়ে অবশ্য আল্লাহ তালা তাদেরকে সবশেষে বলবেন যাও এবার জান্নাতে ঢুকে যাও কিন্তু তার আগে তাদের অনেক কষ্ট হবে মানসিক কষ্ট প্রচন্ডভাবে হবে সেটার কথা আমরা শুনবো এক পর্যায়ে ইনশাআল্লাহ সেখান থেকে এই সুরার নামকরণ হয়েছে আল শুরু হয়েছে আলিফ নাম মিম সদ এবং সুরাটি মাকিসুরা মেজরিটি আয়াত মক্কাতে নাজিল হয়েছে ওই অল্প দু চোটা আয়াত মদিনা শরীফে নাজিল হয়েছিল বাট ভাস্ট মেজরিটি মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে এইজন্য জন্য এটাকে মাকি সুরা বলা হয় আলিফুলাম মিম সদ এর অর্থ কি আল হরুফ আল মু কাটা কাটা অক্ষরগুলো। গুলো কারণ এগুলোকে প্রত্যেকটি অক্ষরকে আলাদা করে পড়তে হয় তাই না যেমন আলিফুলাম মিম আলাদা করে পড়ি আলিফুল্লাম মিম একসঙ্গে করলে আলাম বলা যায় কিন্তু তা হবে না এরকম আলিফুলাম মিম সদ কে জের জবর দিয়ে আপনি হারাকা দিয়ে আলমস আলামাস এরকম কিছু বলতে পারবেন আলাদা আলাদা উচ্চারিত হবে এবং আছে আরবিতে বলা হয় অর্থ কি এই প্রসঙ্গে আমরা অনেক আলোচনা শুনেছি যে এইগুলোর ব্যাপারে আল্লাহ তালাই ভালো জানেন এটা কোরআনে কারিমের একটা বৈশিষ্ট্য যে আল্লাহ তালা নিজের কালাম এটা প্রমাণ করার জন্য এইরকম কিছু অক্ষর তিনি শুরুতে রেখে দিয়েছেন যাতে লোকেরা বুঝতে পারে যে এটা মোহাম্মদ সাল্লামের নিজের মন গড়া তার কোন লেখা বই কিতাব পত্র কিছু নয় কারণ তিনি যখন কথা বলেন কথা বলার আগে জিজ্ঞেস করেন আলিফুল্লাহ মিম তোমার নাম কি ভাই কোনোদিনই কথা জিজ্ঞেস করেননি তো আল্লাহ করে বলেছেন এবং এই কথাগুলো আপনারা আরেকটি তাফসি শুনেছেন এটা আল্লাহ তালার কিতাব এটা প্রমাণ করার জন্য এই হরুফ মু আল্লাহ দিলা কিতাব আল্লাহ দিলা রাই বাফি লাফি তার মধ্যে কোন সন্দেহ নাই তাহলে কিতাবের কথা আস তারপরে কি পরিপূর্ণ বিজ্ঞানময় এভাবে দেখবেন যে এই কাত অক্ষরের পরে আল্লাহ কাজে এটা যে এই কিতাবের একটা মজেজা এবং একটা বিশেষ বৈশিষ্ট্য স্পেশিয়ালিটি এটা প্রমাণ করার জন্য আল্লাহ তালা এই অল্প ছেড়ে দিয়েছেন এখানে কি এই সুরাতে আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে তাই আপনার অন্তরে এই বিষয়ের জন্য কোনো। কষ্ট ফিল না করেন সারাজ অর্থ যেটা মানুষের জন্য একটু কষ্টকর হয় যেটা মানুষ দিল করতে হ্যান্ডেল করতে অসুবিধা হয় এটা যেন কোনো কষ্টের কারণ হয় আপনার না হয় আপনার দিলের মধ্যে তার অর্থটা কি যে এই যে কিতাব দিয়েছি এই কিতাব আলার পক্ষ থেকে এসেছে এটা বলতে গেলে লোকেরা আবু জাহাল আবু হাব বিশ্বাস করে যেটা আল্লাহর কাছ থেকে এসেছে তারা কি অ্যাকসেপ্ট করেছে তারা বলেছে যে আমরা কিসের আল্লাহ তোমাকে পাঠিয়েছে এগুলো আমরা বিশ্বাস করি না তুমি নিজে বানিয়ে নবী হওয়ার একটা ভান ধরেছ নাউরদ এই কথাগুলো যখন বলে ওনাকে লক্ষ্য করে উনি এমন একজন মানের মানুষ এমন একজন সম্মানিত ব্যক্তিত্ব যার ব্যাপারে তারা কোনোদিন কোনো অভিযোগ করতে পারেনি সবচেয়ে বড় আমান বিশ্বস্ত ভদ্র নম্র সভ্য এমন আরেকটি লোক আর তাদের সমাজে আর দেখেনি এত সম্মান ওনার আর ওনাকে বলা হচ্ছে তুমি মিথ্যাবাদী তুমি নিজে বানিয়েছ তুমি কবি তুমি জাদুকর এই সব কথা বলে তো এইগুলো ওনার জন্য কষ্ট লাগে না তো উনি খুব কষ্ট পান মানসিক ভাবে তো আল্লাহ আপনাকে ইগনোর করতে হবে আপনি এগুলো মন গড়া করেনি আপনার কনফিডেন্স আপনি নিয়ে আসুন আপনি নিজে আপনার আস্থা আপনি ধরে রাখুন যে আপনি নাথিং ইউ ডুইং রং আপনি কোনো কিছুতে অন্যায় করছেন না তারা এগুলো নিয়ে যদি অন্যায় আজে বাজে কথাবার্তা বলে তাতে আপনার মন খারাপ হবে কেন আপনি তো জানি আপনি আল্লাহ কাজে আপনি কনফিডেন্স সহকারে এই কিতাবের এলাগ করে দিন বালাগ করে দিন পৌঁছিয়ে দিন হক কথা বলতে আমাদের এখন মাঝে মাঝে কষ্ট হয় আমরা অমুসলিমদের কাছে ইসলামের কথা কিভাবে ঘুরে এ পাচায় চিন্তা করি কি জানি তারা তো এগুলো বিশ্বাস করবে না আমাদের মা বোনকে পর্দায় রাখতে হবে এইটা যদি বেশি পর্দা দেখি আবার বলবে দেখো মহিলাদেরকে নির্যাতন করছে মহিলাদেরকে ঘরের ভিতরে ঢুকে এতে একটা আমাদের বিরুদ্ধে তহমত শুরু হয়ে গেছে এখন এই জন্য আমরা যে করি মহিলাদেরকে সামনে সামনে রাখি খামাকা আমাদের তারা আর এগুলো এইগুলো নিয়ে দায়ী করবে না এরকম ইসলামের যে বিষয় আশয় আছে এগুলার ক্ষেত্রে যদি অমুসলিমরা মিডিয়ার মধ্যে উল্টো পাল্টা অপপ্রচার করে তাই বলে কি আমরা ইসলামের আমাদের জরুরি বিষয়গুলোকে ছেড়ে দেব এগুলা বলতে কি আমাদের হেজিটেশন আসবে তারাদব তাহলে এখানে শুধু ওনাকে বলা হয়নি মুফাসরী কেরম বলেন যে এটা ওনাকে অ্যাড্রেস করে বলা হয়েছে আসলে গোটা উম্মতকেই বলা হচ্ছে যে তোমাদের কিতাব দিন ইসলাম শরীয়ত সম্পর্কে অনেক মন্তব্য করা হবে তোমরা সেগুলোর ভয়ে চুপসে যেও না লুকানোর চেষ্টা করো না তোমরা ইসলামের হক কথা বলে যাও যে আমাদের ইসলামে এত সুন্দর বিধি বিধানগুলো আছে শরীয়তের কোন জিনিসটা মানে মানুষের জন্য আপনি বলতে আপনার কষ্ট হবে সব সুন্দর যুক্তি রয়েছে সব সুন্দর ব্যাখ্যা রয়েছে কোনটাই ইসলামের এমন একটি কাজ আপনি বলেন যেটা মোটি যুক্তি যুক্তিসঙ্গত নয় কোন কাজটা কোন হুকুমটা কেন আমরা সংকোচ করব লিটুদের অবিহী আপনি এই আন দ্বারা লোকদেরকে সতর্ক করবে। তাদেরকে তাদের করুণ পরিণতির সম্পর্কে তাদের যে পরবর্তী জিন্দগি আসছে সেখানে তারা যদি উল্টাপাল্টা জিন্দিগি নিয়ে চলে যায় কি মহা মহামসিবত হবে যাহার তাদেরকে যেতে হবে এগুলো আপনি তাদেরকে সতর্ক করুন এই দাওয়াতি কাজ করে যান মানুষকে আপনি দিনের দিকে নিয়ে আসার জন্য চেষ্টা অব্যাহত রাখুন কোরআন দিয়ে বুধান মানুষকে লিতুনদেরা বিহি সতর্ক করা আল্লাহ তালা ওনার পরিচয় দিয়েছেন আরেক জায়গায় নাদির এবং বাসিয়ে নাদির মানে কি সতর্ককারী আর বাসির মানে কি সুসংবাদ দানকারী মাস করে সুসংবাদ দেবে বাসির জানিনা ভালো নে কেমন করো দুনিয়ায় শান্তি আখেরাতে শান্তি আর যদি তুমি দিনের বাইরে চলে যাও শয়তানের পথে চলো তাহলে দুনিয়াতেও অশান্তি এই দুটো কাজ করবেন এবং আল্লাহ তাল কাছ থেকে সুসংবাদ দিয়ে মানুষকে দিনের প্রতি আকর্ষণ করে নিয়ে আসতে হবে আবার গুনা খাতা আল্লাহ থেকে দূরে চলে গেলে শয়তানায় কথা চললে কি কঠিন পরিণতি হবে সেগুলো তুলে ধরতে হবে দুইটা পাশাপাশি থাকবে দাওয়াতি কাজের মধ্যে দনুটা লাগবে শুধু একতরফা সুসংবাদ দিলে দাওয়াতি কাজ হয় না শুধু ফজিরতের কথা শুধু রহমতের কথা এটা বললে একতরফা হবে না আবার শুধু জাহা নামের ভয় কোনদিন সুসংবাদ নাই হতাশ করে দেওয়া এটা বললেও সঠিক দাওয়াতি কাজ হবে না দুটো একসঙ্গে রাখতে হবে পাশাপাশি আল্লাহ তালা এই জন্য নবীকারকে বলেছেন বাসির বলেছেন আবার কোন সময় মুবাসের বলেছেন আবার কোন সময় নির বলেছেন কোনো সময় মঞ্জের বলেছেন তো এইভাবে করে করে দিতে হবে কিন্তু দুইটার মধ্যে ওনাকে নাজির সতর্ক করার দায়িত্ব আল্লাহ তালা একটু বেশি ব্যবহার করেছেন তাতে বোঝা গেল ফজিলতের কথা পজিটিভ কথার পাশাপাশি অন্যায় থেকে দূরে থাকা আল্লাহর আদাবের ভয় দেখানো এটার পরিমাণ একটু বেশি হওয়া যারা দাওয়াতি কাজ করব ইসলামের কাজ করবো শরীফ আমাদেরকে সাহায্য করবে যারা অমুসলিম এখন ইমান আনেনি তাদের জন্য তাদেরকে সতর্ক করেন সাবধান করে দেন আর যারা মকমেন ইমান পড়বে তার মধ্যে আবার কি হয় একটু ভয় আসবে তার আমি তো এই কথা জানি এই হাজির শুনেছি এই আয়াত শুনেছি আমি তো এখনো আমল করিনি উল্টো আমল করে যাচ্ছি আবার শোনার পরে তার মধ্যে কি হবে এমন করার চেতনা আসবে এটাকে বলা হয় যেটা তাকে স্মরণ করিয়ে দেবে এবং এই কথাই আল্লাহ তালা রাসুল্লাহ হেন বারে বারে স্মরণ করিয়ে দেন মনে করিয়ে দেন আবার নসিহত করেন আবার ওয়াজ করেন আবার কোরআনের কথা শুনান এভাবে বারে বারে শোনালে তাদের মধ্যে তাদের জন্য ফায়দা হবে আপনি এক মাস আগে তাপসি শুনতে এসেছেন গত কয়েক সপ্তাহ শোনেন নাই তো মিস করেছেন এখন আজকে আবার আসলেন কষ্ট করে এরকম যদি কেউ থাকেন এই যে আসলেন বসবেন কিছু হবে না এগুলো যদি আমরা না করি আমরা অনেক লুজ করব ফায়দা হয় আসলে আর না আসলে ফায়দার উল্টাটা কি নোকসান ক্ষতি ক্ষতি হবে এই জন্যই কোরআনের কথা শুনতে হবে দিনের কথা শুনতে হবে ইসলামী মাহফিলা আসতে হবে এটা আল্লাহ এখানে আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন করা এগুলা তোমরা অনুসরণ করো যা তোমাদের প্রতি নাজিল করা হয়েছে তোমাদের রবের কাছ থেকে আর তিনি ছাড়া সেই রব ছাড়া আর কোন প্রভু ওলি আলিয়া আর কোন মনির কোন একান্ত আপন জন কথা শোনার মতো আর কিছু নাই তোমাদের কাছে আছে আর কিছু আমরা একমাত্র কাকে অনুসরণ করবো আমাদের কাছে আল্লাহ তালা যে কিতাব দিয়েছেন এবং তারপরে যে ব্যাখ্যা দিয়েছেন সন্ন্যতের মধ্যে হাদিসের মধ্যে সেটাকে অনুসরণ করবো কিতাবুল লহী ও সন্ন্যতী কোরআন সুন্নাকে অনুসরণ করতে হবে মুসলমান আর এইগুলোর সঙ্গে যদি কোনো সময় সংঘর্ষ লেগে যায় অন্য কোন অপিনিয়ন চলে আসে অন্য কোনো মতামত চলে আসে অন্য কারো কোনো ফর্মুলা চলে আসে কোরআন হাদিফের সঙ্গে মিলে না তাহলে সেটা গ্রহণ করা যাবে কোন অবস্থাতে গ্রহণ করা যাবে না আপনি এক জায়গায় বসলেন বিয়ে সাথের কথা আলোচনা হচ্ছে সেখানে হাঁকিয়ে বসলো মোহর দিতে হবে পনেরো হাজার পাউন্ড দশ আমাদের দেশে দশ পনেরো লক্ষ টাকা রাখে আপত্তি করে ঠিক না এটা দেবে কেমনি তখন বলে যে না দেওয়া লাগ তো লেখে থাকলেই হবে এটা কোরআন সঙ্গে মিলল আল্লাহ তালা কোরআন পাখি বলেছেন ও তু সাধু নেহলা। মহিলাদেরকে তাদের মোহরানা একদম সন্তুষ্ট চিত্তে আদায় করে দাও আমাদের দেশে বলে আদায় করা লাগে না লিখে রাখে শুধু প্রথম মাপ চেয়ে নিবে আচ্ছা বলবেন এত বড় ধোকা আপনি মাপ চেয়ে নিচ্ছেন তো লেখার লেখার জন্য রাজি হয়েছেন কেন তো উভয় পক্ষে রাজি হয় এই জন্য কোন পক্ষও বলে মাপ তো মুখস্ত চেয়েছে যদি গন্ডগোল লাগে তালে তারা আবার আটকানো যাবে কোর্টে গিয়া সবাই নিজের বুদ্ধি খেলে খুব এগুলো কোরআন সঙ্গে মিলে হাদিফে সালিসারু হন বলেছেন যে মহিলার খরচপত্র, পত্র এগুলো সহজ ইজি এফোর্ডেবল কষ্ট হয় না দিতে এরকম পরিমাণ ঠিক করা হয় এবং তার খরচপত্র তার সাজ তার দুই তিন হাজার এগুলো লাগে না হয়ে গেছে না লাগে মোটামুটি রিজনেবল হয় দিতে কষ্ট হয় না ওই মহিলার মধ্যে বিয়ে শি হলে আল্লাহ তালা বেশি করে বরকত দান করবেন হাদিসের কথা আর আমাদের কথা হলো উল্টা তো লোকেরা যখন বলে যে না সব দিতে হবে না সব শুধু লেগে রাখেন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 সবসময় আধুনিক এরপরে অনেক কথা বলা হলো একটা হাদিসে বলা হয়েছে যে মহিলা ইমান রাখে আল আল্লাহ এবং আখেরাতে প্রতি বিশ্বাস করে সেজন্য বিনা মাহরামে সফর না করে সফর করা মানে শরীয়তের দৃষ্টিতে মোসাফির হয় কয় মাইল গেলে আর চল্লিশ মাইল বিনা মাহরামে সফর করবে না এটা হাদিসের কথা কিন্তু এখন মানুষ কেউ কেউ অপিনিয়ন দেয় ওই সময় বলা হয়েছে নিরাপত্তা ছিল না এখন তো দুনিয়া অনেক নিরাপত্তা আছে কাজে এখন এই হাদিসের দরকার নাই তা আমাদের ইসলাম তো আসছে আরবদের ওই সমাজের জন্য শুধু কেমন পর্যন্ত এই যে দুনিয়া কত ডেভেলপমেন্ট হবে কত নিরাপত্তা আসবে কি আসবে না এগুলো আল্লাহ কিছুই জানতেন না শরীয়তের প্রিন্সিপালগুলো সেফ প্রিন্সিপাল গুলোকে লঙ্ঘন করা ঠিক নয় কোন সময়ের কারণে আল্লাহ করতে পারে এরকম মতামত এরকম ফতুয়াও পাওয়া যায় মার্কেটে সেগুলো নেওয়া যাবে আল্লাহ সারা অন্য কোন ধরনের যারা যে কোনো কাল রসুল্লাহ এটা যখন পাওয়া যায় তখন আর কোন কারো কোন কথা বলার সুযোগ থাকে না সেই বিষয়ে আল্লাহ তা বলেছেন তিনি যা নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকো যা করতে হুকুম করেছেন সেগুলোকে পালন করো আল্লাহ ভেরি ইম্পর্টেন্ট কথা যখন কোন অন্য কোন শিক্ষা গ্রহণ করা হয় পৃথিবীর মানুষগুলো আল্লাহ তালা বলছেন কালি লাম্মা তোমরা অল্পই শিক্ষা নাও আমি কত গুরুত্বপূর্ণ কিতাব এবং শরীয় দিয়েছি এগুলোকে মনোযোগ দিয়ে তোমরা গ্রহণ করো কবুল করোনা তোমরা অল্পই এখান থেকে শিক্ষা নিতে চাও আমরা কদ্দুর শিক্ষা নিলাম এই জন্য এইভাবে কোন একটি তাফসির আমাদের মিস যেন না হয়ে যায় এইভাবে আমরা নিজেরা তাফসিল পড়ি আমরা হাদিস শরীফ পড়া শুরু করে দেই তার জমা পাওয়া যাচ্ছে লেখাপড়া জিনিসটা সম্পর্কে করি তাহলে আমরা বেশি করে শিক্ষা গ্রহণ করবো আমাদের জীবনের কার্যকরী করতে পারব তার আগে এখন দুনিয়ার মানুষের অনেক কথাবার্তা যদি আমরা শুনি কোরআন হাদিসের একে ফেলে দিয়ে মানুষ কি বলে এটা শোনা শুরু করে দেয় তাহলে মানুষ দুনিয়ার মধ্যে বেশি সংখ্যক মানুষ কোরআন হাদিসের পক্ষে বলবে না মেজরিটি কোরআন হাদিসের বিপক্ষে বলবে মেজরিটি মানুষের ভোটে কোনটা চা ওরা পক্ষে চা ওপক্ষে বিপক্ষে ভোট দেবে তাই হয়েছে না সে খবর আল্লাহ নিজে বলছে তাদের এমনকি যারা ইমান আনে তারাও অধিকাংশ ইমান আসে কিন্তু ইমান ভিতরে করে বসে আছে মেজরিটি লোকের কথা শুনতে শুনতে এরা আপনাকে গোমরা করে ফেলবে এই কথা কি শুধু রসুল্লাম সঙ্গে বলা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে আমরা যদি বলি যে মসজিদ কেমনি চলবে নামাজ কেমনি ঠিক মতো হবে তারপরে বিভিন্ন ক্লাস কেমনি হবে এখন শুধু মেজরিটি হাত তোলেই নেই তাহলে হবে ঠিক করতে হবে যে না কোরআন হাদিস কি বলছে যখনই কোরআন হাদিজের বক্তব্য আছে সেখানে আর মেজরিটি শোনার দরকার নাই মেজরিটি শুনে লাগে কোন অবস্থায় যে মসজিদের গেট দুইটা করবেন না তিনটা করবেন এটা কি কোরআন হাদিস আছে নাকি এইটার জন্য মেজরিটি কোনটা সুবিধা হয় সেটা দেখা দরকার তাই না কিন্তু কোন এরপরে আল্লাহ বলছেন হালাক না যে কত গ্রাম জনপদ শহর দেশ অঞ্চল আমি কি করলাম হালাক করে দিলাম বহু শহর বন্দর গ্রাম ধ্বংস হয়ে গেছে না কিভাবে কিভাবে ধ্বংস হলো আল্লাহর গর্ত এসেছে কোন জায়গায় ভূমিকম্প হয়েছে কোন জায়গায় এমন টর্নেডো হয়েছে সমস্ত মার করে দিয়েছে কোনো জায়গায় আগ্নেগিরি লাভা এসে দেশকে দেশ গ্রাম কে গ্রাম কে নিঃশ্বাস করে দিয়েছে বহু রকমের বিপদ আপদ বলা মুসিবত আসে অনেক জাতি বিনাশ হয়ে গেছে এলুন কোন কোন সময় আমার এই নাফর করার কারণে সেই দেশ অঞ্চল গ্রাম এভাবে আমি আদাব দিয়েছি আমার আদাব এসেছে বা আমার শাস্তি এসেছে তাদের কাছে বা ইয়া যখন তারা ঘুমিয়ে লিপতে ছিল রাতে ঘুমিয়ে আছে এই সময় ভূমিকম্প হয়ে গোটা শহর লন্ড ভন্ড হয়ে গেছে এরকম খবর আমরা পেয়েছি অনেক পেয়েছি আহ হুমক অথবা দিনের বেলা তারা একটু কাইলুলা করছিল দুপুর বেলা একটু রেস্ট ছিল আর ওই সময় আল্লাহ গেছে ঘুমের তাদেরকে শেষ করে দিয়েছে আর যখনই তাদের কাছে আমার এই আদাব এসেছে তখন তারা সবাই তাদের দোয়া কি ছিল তখন তাদের কি ছিল তখন তারা সবাই এক বাক্যে বলেছে মানুষগুলো হালাক হয়ে গেছে আপনারা দেখেন ভূমিকম্পে নেপালে ভূমিকম্প হলো দুই তিন বছর আগে তাই না এরকম অনেক জায়গায় হয়েছে ওই যখন এরকম কিছু নাজিল হয়ে যায় ওই সময় গুনাগার সবাই তবা করার জন্য অস্থির হয়ে যায় তা আমরা তো আর দেখি না এই মিনিটের মধ্যে সব চুরমার হয়ে যাচ্ছে ওই অবস্থায় তখন তারা সবাই রিগ্রেট করছে আশ্বাস করছে যে আল্লাহ আমরা তো উল্টা পথে ছিলাম আমরা শয়তানের পথে ছিলাম তখন তারা তা করতে চায় আল্লাহর কাছে মাফ পেতে চায় যখন আজাব চলে আসে তখন কি আর আল্লাহ তারা মাফ করে দেন তখন দেন না তখন টোলেট হয়ে যায় তাই আমি জিজ্ঞেস করবো জিজ্ঞেস করব যাদের কাছে পাঠানো হয়েছে যে তোমাদের কাছে কি নবীর রসুল এসেছিল ওলানাস আল্লাহ মুসালীন আর নবিরাসুলদেরকে আমি জিজ্ঞেস করব আমি তোমাদেরকে পাঠিয়েছিলাম ঠিক মতো পৌঁছে দিয়েছ কিনা আমি উভয়কে জিজ্ঞেস করব এই জন্য রসুল বিদায় হাজে কি বললেন সাহাবাই সমাবেশের মধ্যে আল্লাহ হে উম সাক্ষী দাও আমি কি তোমাদের কাছে আমার এই দিনের কথা পৌঁছে দিয়েছি সাহাবিরা সাক্ষী দিলেন বেলা অবশ্যই পৌঁছে দিয়েছেন আপনি কোন কচুর করণে ত্রুটি করেন নাই তিনি বলছেন আল্লাহমাদ আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ জিজ্ঞেস করবেন এক একজন নবীকে এবং ওনার ওনার জেনারেশন এবং যত মানুষ আছে সবাইকে জিজ্ঞেস করবেন যে তোমাদের কাছে এরকম নবীর কোন খবর এসেছিল না নবীদেরকে বলবেন আপনারা ঠিক মতো পৌঁছিয়েছেন কিনা অবশ্যই কোনো নবী ত্রুটি করেননি তারা বলবেন আমরা পৌঁছে দিয়েছি আর তখন মানুষগুলো বলবে যে আমরা দুঃখিত আল্লাহ আমরা তাঁদের কথা শুনিনি আমরা এখন লজ্জিত ক্ষমা প্রার্থী আল্লাহ মাফ করে দেন তখন কি আশে রাতে আল্লাহ তালা মাফ করে দেবেন নয় এই খবরগুলো আল্লাহ তালা অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিব তাদের বিচার করব শাস্তি দেব আমার বিচার ব্যবস্থা অত্যন্ত নিখুঁত জ্ঞানের ভিত্তিতে আল্লাহ কাউকে শাস্তি দেবেন কে কতটুকু গুণা করেছে কে কতটুকু আল্লাহ পুঙ্খানু পুনর পেশ করবেন না আমলা আপনাকে আমাকে দেখানো হবে কি কি গুনা করেছি আর কি কি নেকি নেছি এগুলোর ভিত্তিতে ওজন করা হবে এবং বিচার করা হবে কাজে এতে এমন নয় তারা যখন বলবে যে আল্লাহ আমরা তো এগুলো করিনি আল্লাহর কসম আমরা আল্লাহ এগুলো করিনি কসম করবে কোরশরিফ অন্য জায়গাতে এসেছে ফেরেস তারা বেশি করে লিখে ফেলেছেন আল্লাহ আমরা এগুলো করিনি তখন আল্লাহ তাল্লাহ বলবেন আচ্ছা তুমি সাক্ষী চাও তোমার মুখ বন্ধ করে দিলাম এখন এখন বলবে হাত তুমি বলা তোমার হাতে কি কি গুনা করেছে চোখ তুমি বলো কি কি গুনা তোমাকে দিয়ে করেছে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ শরীরের চামড়া সহ সাক্ষী দিবে তখন বলবে যে আর মিথ্যা কথা বলে কসম করে পার হওয়ার কোন উপায় নাই। দুনিয়াতে মিথ্যা কথা বলে আর কসম করে পার হওয়ার উপায় আছে মনে হয় তাই না মাঝে মধ্যে অপরাধীরা তাই করে এত সুন্দর করে কসম করবে আল্লাহ আপনিতে বিশ্বাস না করে উপায় নেই মনে করবে এই বুদ্ধি কেয়ামতেও চলবে দুনিয়াতে যে যেভাবে মানুষকে মিথ্যা কসম করে পার করে দিয়েছি পার হয়ে গেছে ধরতে পারেনি বিশ্বাস করতে না করে উপায় ছিল না আল্লাহ তালাকে এরকম একটা গোল দেওয়া যাবে না কিন্তু আল্লাহ তালা সমস্ত এমন ব্যবস্থা করে রেখেছেন প্রমাণ সহকারে সহকারে কোন জায়গায় কোথায় করেছে সব কিছু যখন তুলে ধরা হবে তখন আর তার উপায় থাকবে না এই যে ওজন করা হবে ওয়াজন আরবি শব্দ কিন্তু আমাদের বাংলা আমরা বলি ওজন তাই না এটা আরবি শব্দ এটাকে অ্যাভয়েড করার কোন উপায় নেই এটা হবে একদিন যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে এরাই হবে সত্যিকার কাবিয়া সফল কাব তারা পার পেয়ে যাবে তাদের কোন দুশ্চিন্তা থাকবে না ওমানুহু ফাউলা ইকালু আমি না খসিরু আমি কেন আর যাদের নে হালকা হয়ে যাবে এরা হচ্ছে ওই লোকগুলো যারা নিজেদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করে ফেললো যারা আজকে গুনা করছে যারা আজকে অন্যায় আরেকজনকে শাস্তি দিচ্ছে যারা আজকে অন্যায় ভাবে সম্পত্তি দখল করছে তারা কার ক্ষতি করছে যার সম্পত্তি নেয় সে মনে করে হাই রে আমার কি ক্ষতি করলো কি ডাকাতি আমার করলো আরে কি ডাকাতি আপনার কিছু না দুনিয়া আপনার দিন ওই ডাকাতি ছাড়া তার জমি নিয়ে সত্ত্বেও আপনার টাকা নেওয়া সত্ত্বেও আপনাকে আল্লাহ না খুবই মারবেন না আপনার বিপদ এত বড় না বিপদ বড় তার বিপদ যে কত বড় আহ সেই যদি এটা বুঝত আমি মাঝে মধ্যে যখন এই সমস্ত দরবার কারবারে যেতে হয় স্বামী স্ত্রীর অ্যাডভাইস সেশনে যেতে হয় তখন মহিলার এত অভিযোগ স্বামীর বিরুদ্ধে আমার এত অভিযোগ মহিলার বিরুদ্ধে দিন সে পস্তাবে না যে কষ্ট পেয়েছে সে পস্তাবে বড় ক্ষতিগ্রস্ত বলেন এখন কে হলো যে আপনি মনে করেন আপনাকে এত কষ্ট দিয়েছে কষ্ট তো সে পাবে আপনার কষ্ট সামান্য দুনিয়ার জীবনটা পার হয়ে যাবে কোন রকমে কিন্তু তার কষ্ট সহজে শেষ হবে না ভয় আপনি নিজে কষ্ট না দিয়ে থাকলে আপনি অত্যন্ত ভালো কাজ করেছেন আপনাকে জুলুম করে সবর করেছেন আপনার এই একটু সবরের কষ্ট হয়েছে এটা কিছুই না এর বিনিময়ে আপনি বিশাল কিছু পেয়ে যাবেন আর যে কষ্ট দিল তার যে কি ক্ষতি হবে সে কথা আল্লাহ বলছেন মহা ক্ষতিগ্রস্ত তারা যে জুলুম করেছে আমার আয়াত যারা দিনের দুশ্মনী করে ইসলাম লাদের কাছে কষ্টের কারণ হয়ে যায় তারা নিজেদেরকে মহা ক্ষতিগ্রস্ত আজকে মনে হয় তাদের এত রমরমা ও সমস্ত কিছু তাদের হাতের মুঠায় তারা কি মনে করে সমস্ত কিছু তারা পেয়ে গেছে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করতে তাদের কোন হেজিটেশন নাই কোন সংকোচ নাই কিন্তু তারা এই কতক্ষণ লাগবে টের পেতে হার্ট অ্যাটাক হতে কতক্ষণ লাগে স্ট্রোক করতে কতক্ষণ লাগে কিছুদিন আগে মারা গেল উজবে না কত করিম প্রেসিডেন্ট ছিল যে জালিন মারাত্মক ডিকটেটর জালিন বহু আলিমে ওলামাকে হত্যা করেছে অন্যায় না প্রত্যেকটি মৃত্যুর গন্ডে দণ্ডিত করা হয়েছে কেমতের দিন নিহত ব্যক্তি এই ব্যক্তির মাথাটা ধরে যে হত্যার নির্দেশ দিয়েছে যার নির্দেশে হত্যা হয়েছে তার মাথা ধরে আল্লাহর কাছে আল্লাহ তাকে জিজ্ঞেস করুন আমাকে কেন সে হত্যা করেছে কত ক্ষতিগ্রস্ত নিজেদেরকে তারা করল এভাবে দুনিয়ার মানুষ সীমা লঙ্ঘন করে তার আখেরাতকে বরবাদ করে দেয় আর এই আখেরাতে যেন বরবাদ না হই এই জন্য আল্লাহ তারা কিতাব পাঠিয়েছেন নবী রাসুল পাঠিয়েছেন এগুলো নাজির জেরা বিহির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 আমরা প্রতিষ্ঠিত আছি আমার বাড়ি আছে ঘর আছে আমার জায়গা আছে জমি আছে দেশে থাকি বিদেশে থাকি মোটামুটি সেটেলমেন্ট হয়ে একরকম আল্লাহ আমাদেরকে অনেক ফ্যাসিলিটি দিয়েছেন তাই না কারো ঘর আছে কারো বিল্ডিং আছে মোটামুটি সবারই তো একটা ঠিকানা এবং মেজরিটি লোকের দুনিয়াতে ঠিকমতো খাওয়া পরার বন্দোবস্ত আল্লাহ করে দিয়েছেন কিছু লোক আল্লাহ অভাবগ্রস্ত করেছেন তাদের দায়িত্ব আবার আমাদের হাতে দিয়েছেন জমিনে আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি সুযোগ দিয়েছি অনেক ফ্যাসিলিটি প্রভাইড করেছি তোমাদের জীবনযাপনের কত সুন্দর ফ্যাসিলিটি যেখানে রয়েছে কি সুন্দর ঘর বানাতে পারো এগুলো বাকরি ব্যবসা বাণিজ্যিটি লোকই তো বেকার না কিনা মেজরিটি লোক কাজ করছে মেজরিটি লোক কাজ করছে তারই দিকে চলছে মেজরিটি লোক অভাব না সবাই কি আল্লাহ ফেসিলিটি দিয়েছেন এইগুলা পেয়ে এই পাওয়া লোকগুলো কিরকম শুকর আদায় করে কালিলাম তোমরা অল্পই শুকর আদায় করলে ঠিক কিনা অল্পই শুকর আদায় করলে বেশি লোকের শুকর আদায় করে না অল্প লোককে শুকর আদায় আদায় করে অল্প লোক আমরা যারা আছি কি পরিমাণে আল্লাহ শুকুর আদায় করি বলেন আল্লাহ তালা আরেকটি আয়তে করেছেন আমাদের কথাই ধরি সবকিছু আল্লাহ ঠিক রেখেছেন কিন্তু একদিন খুব জোরে একটু মাথা ধরে গেলে খালি একটু মাথা ধরেছে আহারে কমপ্লেইন আল্লাহ মাথা ধরা এটার কমপ্লেন শেষ করে আমাদের কাছে শেষ হয় না অথচ কত নিয়ামতার কাছে আছে তাহলে আমরা যদি হিসাব করি আল্লাহর এত নিয়ামতাম তুমি যদি আল্লাহ নিয়ামত গেলো তাহলে তুমি গনে শেষ করতে পারবে না গুজার এক লোক দোয়া করেন আল্লাহ তালার কাছে আল্লাহ যে আলী নিন আল্লাহ যারা আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন অল্প লোকদের অন্তর্ভুক্ত করেন তো অমর রাজি তার আনু বলেন তুমি অল্প লোকদের ভিতরে ঢুকতে চাও কেন অল্প লোকের ভিতরে থাকার দোয়া করো কেন ওই যে আল্লাহ তালা যে বলছিল তাই তো তুমি তো সাংঘাতিক পয়েন্ট পেয়ে গেছো তোমার বুদ্ধি তো অনেক বেশি তো অল্প লোকে আসলে নিকা তো দুনিয়া আমাদের সবসময় খালি মেজরিটির সঙ্গে তাল দে মেজরিটির লোক উল্টা দিকেই চলে অল্প লোকই ভালো দিকে আসে এই অল্প দুনিয়ার মানুষকে ভালো দিকে আনা কাজ করে যেতে হবে এখন আল্লাহ বলেন হে মানুষ তোমাদের এত পাওয়ার একটু আমি দিলাম এগুলো পেয়ে এমন তোমরা সীমা লঙ্ঘন করো কেমন সেমা লঙ্ঘন মানুষ করে দেখা যায় দেখেন না একটু ক্ষমতা পেলে একটু পয়সা পেলে একটু পজিশন পেলে মানুষ কেমন দেখায় অন্যদেরকে কি পরিমাণ জুলুম করে তো আল্লাহ বলেন তোমরা এরকম ক্রাইম করো হলাকলাকু আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি তুমি নিজে সৃষ্টি হতে পেরেছ নাকি কি পাওয়ার আছে তোমার আমি কিভাবে সৃষ্টি করেছি না কুম এবার আমি তোমাদেরকে সেইপ দিয়েছি সেই। আকৃতি দিয়েছে আল্লাহ আদমকে আকৃতি দিয়েছেন নিজে মিনাতিন মাটি থেকে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন কিন্তু আমাদেরকে মায়ের পেটে কে বানিয়েছে আল্লাহ সেখানে কি আল্লাহ তালা বানাইতে হয়নি আমাদেরকে সেবটা কে দিয়েছেন আল্লাহ তালা প্রথমে পানি আকারে তারপরে জমাট রক্ত তারপরে মাংস মতো এরপরে আস্তে আস্তে সেইফ হচ্ছে আকৃতি হচ্ছে চার মাসে মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এইভাবে করে আল্লাহ আমাদেরকে বানালেন লাহিব কিন্তু প্রথম তাকে বানিয়েছেন আদম আলাহামের ব্যাপারে আল্লাহ তালা বলছেন তাকে বানালাম তাকে সেইফ দিলাম সুগমা কুলনা অতপর ফেরেস্তাদেরকে বললাম উসজুদুলি আদম আদমকে এখন তোমরা সেজ্জা করো আমরা জানি যে সে কোন কারণে আল্লাহ তাকে ফেরে ঢুকিয়ে দিয়েছিলেন তাদের সঙ্গেই সে বসা করত তাদের সঙ্গে নামাজ পড়তো ইবাদত করতো সবকিছু যখন হুকুম দেওয়া হয়েছে সবাইকে হুকুমের মধ্যে সেও সামিল আছে কিনা সামিল থাকবে তাকে আল্লাহ হুকুম দিলেন সমাজ ফেরেস তারা করলো আসলে আল্লাহ আল্লা করার কথা কিন্তু আদম কে আল্লাহ রেখেছেন ঐদিক কেন্দ্রিক ওনার জন্য হবে সম্মানের আল্লাহ এই কাজটা করতে বললেন আদমকে সম্মান দেখানোর কাজ এর মধ্যে এসেছে সে সবাই ফেরস চেষ্টা করলো ফেরসারা ইল্লা ইবলিস ইবল সেজদা করলো না লামিয়া কুমাস যেদিন সে চেষ্টা করল না কোন জিনিস নিষেধ করেছে আমি যখন হুকুম করলাম কি কারণে তুমি সেজ্জা করি বলো কল আনাহু খালাকি মিন্নার ইউালাকুখালাকানি মিন্নার ও খালাকু নিন সে বলল কেন সে যা করেনি সে জবাব দিচ্ছে কি আনা খাই রুন্মিন আমি তার চেয়ে উত্তম আমি তার চেয়ে বেশি সম্মানিত তার যুক্তি কি সে কেমনি সম্মান করল তা আমাকে বানিয়েছেন আগুন থেকে তাকে বানিয়েছেন মাঠে থেকে এটা বলা হচ্ছে যে বাহু মিনাল মা আসে সে ওজোর দিল ওটা যে গুণা থেকে তার ওজর এটা একসে জাস্টিফাই করলো আরেকটি যুক্তি দিয়ে সেটা হলো তার ওজোর হলো যে আমি কেমন সেজা করো আমি তো তার সে এটা আরো বড় গুণা কেমন এটা বড় গুনা হলো পারেন তো সেই বেশি সম্মানিত যে বেশি নিজেকে আরেকজনের থেকে সম্মানিত এই লোকটার মধ্যে কি আছে আছে এটাকে আল্লাহ কেমন ঘৃণা করেন খুব যে অন্য করে এটাই হলো ইবলিসের খাসলত যার ভিতরে তাকাব্বর আছে তার ভিতরে ইবলিসের খাসলত আছে আল্লাহ মাফ করুন আমাদেরকে এই খাসলত থেকে এখন আর এখানে চলে আসলো বর্ণবাদ রেসিজম যে আমার অরিজিন মাটি প্লে তো এই জন্য কেউ মনে করে আমার চামড়া সাদা আমার কালার হোয়াইট তোমার কালার ব্ল্যাক কাজেই এটা এক ধরনের রেসিজম তাই না যারা সাদা চামড়া লোকরা তারা অন্য এটা কম সাদা বা কালো তাদেরকে মনে করে তারা এদের চেয়ে অনেক ঊর্ধ্বে তাদের পজিশন এরকম মনে করে না এটাই তো বর্ণবাদ এই বর্ণবাদকে ইসলামে বলা হয়েছে আল্লাহ এটা হচ্ছে একটা জাহিলি কোন সময় দেখা যায় যারা একটু বেশি সুন্দর তারা কালোদেরকে একটু নিচু কিনা বলেন পুরুষরা মনে করে কিছু মহিলারা একটু বেশি মনে করে কিনা আল্লাহ জানেন যারা সুন্দর বেশি তারা একটু খুব প্রাউড কম শব্দ তাদেরকে একটুখানি হেয়া মনে করে এটা কিন্তু আছে আমরা অন্যদের রেসিজম এর সমালোচনা করি কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে থাকা কোন অবস্থাতেই ঠিক নয় আল্লাহ আল্লাহ আসওয়াদ কোন বর্ণ কোন কালার কোন রং এর ভিত্তিতে ভাষা বর্ণ গোত্রের কোন তার্য নাই অনারবের অনারবের উপরে আরবের কোনো আল্লাহ তালা তখন কিরকম এই তাকাব্বরের কথা শুনলে আল্লাহ তালা কিরকম রাগস্ব হন সে যদি বলতো অন্য কোন কারণ দিত কিন্তু তাকাব্বর যে সে বলেছে তখন আল্লাহ তালা তার প্রতি প্রচন্ড গোস্সা হয়ে গেলেন এবং তাকে অভিশপ্ত করে ফেললেন সে বললো আল্লাহ বললেন তখন যাও নেমে যাও এখান থেকে তোমার আর এই জান্নাত বা তুমি যেখানে আছো এই উপরের জায়গা তোমার আর জায়গা নাই এখন তুমি নেমে যাও জমিনে চলে যাও আর এই যে হাই তোমার ছিল আবেদ হিসাবে বসবাস করতে সেই জায়গাও তোমার জন্য এখন উপযুক্ত নয় তুমি জমিনে আর তোমার এই তাকাব্বর দেখাও তুমি আমার সাথে হুকুম তো অমান্য করেছ তুমি আবার তাকাব্বর বললাম যে তুমি উত্তম না সেই উত্তম এইটার দাবি করার এত বড় ব্যাধবি তুমি করেছ ইনকামিনা সেরিনুজ গেট লস গেট আউট ইনকামিনা সিন তুমি হলো অত্যন্ত নিচু প্রকৃতির সৃষ্টি নিচু নিচু তুমি অত্যন্ত হীন সে অভিশপ্ত হয়ে গেল সে বুঝতে পারছে অভিশপ্তি ইউন তখন সে বলে বসলো আচ্ছা আমাকে তো অভিশপ্ত করে ফেললেন আমি তো সব হারালাম তবে আমার একটা আবদার আছে সে কি যে ক্যামত হওয়া পর্যন্ত আমাকে অবকাশ দেন সময় দেন আমার হায়াত করে দেন তার কিছু পারপাজ আছে তার কিছু উদ্দেশ্য আছে সেটা কি একটু পরে আসতেছে আল্লাহ বললেন যে তোমাকে সময় দেওয়া হলো যাও এখন সে সময় পেয়ে এগুলো কেমত পর্যন্ত বেঁচে থাকবে এখন তার উদ্দেশ্য কেন লম্বা হায়াত সময় যখন পেলাম তা আমার কাজ হবে আমার উদ্দেশ্য হচ্ছে এই আপনার আদমের আদমের যে গোষ্ঠী আদমের বংশ আপনার এই যে সৃষ্টি এদের কি আমি পথে পথে বসে থাকবো যে সেরাতুল মুস্তাকিম দিয়ে তারা জান্নাতে দেওয়ার চেষ্টা করবে এই সেরাতুল মুস্তাকিমে ঠিকমতো চলতে দেবো না আমি বসে থাকবো আমি তাদেরকে ধোকা দেওয়ার জন্য আসবো ডান দিক থেকে সামনের দিক থেকে পেছন দিক থেকে ডান দিক থেকে এবং বাম দিক থেকে এবং আপনি দেখবেন তাদের অধিকাংশ আপনার প্রতি সকর গুজার হবে না আমি তাদেরকে মিসগাইড করে ছাড়বা আবেন আপনি যে আমাকে মিসগাইড অন্তর্ভুক্ত করে দিলেন অর্থাৎ আপনি যে আমাকে অভিশপ্ত করে দিলেন আমি যে হিদাইট মিস করে ফেললাম আমার কপালে তো আর নাই বুঝে ফেলেছে আমার যখন ক্ষতি হয়ে গেল তো হয়ে গেল তবে ওদের আদমের গোষ্ঠীর সবগুলো জাহান্নে নেওয়ার চেষ্টা করব চুর্দিক থেকে সে আসবে শয়তান কোন দিক থেকে আসবে চতুর্দিক থেকে আসবে এখন তো দানে সামনে তার বহু ডানে আছে তার খেলনা তার পথ একটা না কয়েক তরিকা আছে বহুবিধ রকমারে তো এখন উপরের থেকে তো খোলা আছে সেখান থেকে আসবে না তো সেখানকার কথাটা সে বললো না কেন নিচের দিক থেকে তো খোলা নাই ওখানে তো মাটি আছে ও মাটি খুঁড়ি শয়তান আসতে পারবে আল্লাহ তারা এই পাওয়ার দেয়নি কিন্তু উপরে তো খোলা আছে জি উপরে আল্লাহ তালা আসেন হা সাহি এমনি আব্বাস রাজিয়াল বলেছেন লাম মিন আল্লাহ তালা শয়তান শয়তান ভালো করে জানেন শয়তান বলে না যে উপরে থেকেও আসবো সে জানে পারবে না লেহ আলিমা আন্ন ফাউ কাহু আল্লাহ তালা মমিনদের উপরে আসেন উপরেটা তো আল্লাহ তাকে অ্যালাউ করবেন না কাতা রহমতুল্লাহ আলী বলেছেন কারণে আল্লাহ রহমত তোমার জন্য উপরে থেকে আসে যে এটার কারণে সে সুবিধা করতে পারবে না উপরে থেকে বোমেন্দ্রকে আল্লাহ রহমত দেবেন সেটা আল্লাহ নিজের ক্যাপচারে রেখেছেন আসার আলো আছে আল্লাহর কাছ থেকে গ্যার আল্লাহর থেকে অবাধ আসতে পারি যদি আমরা সেই রহমত পাওয়ার উপযুক্ত হই আর শয়তান যে চতুর্দিক থেকে আসবে সে আশার তার যে রাস্তা এই রাস্তাগুলো কি কি আছে শয়তানের রাস্তা ও আহওয়া কনফিউজ করে দেওয়ার জন্য তার একটা শয়তানি দিনটা নষ্ট করে দিবে আর গুনা খাতা শাহওয়াত মনের মধ্যে তৈরি করে দিবে। এবং আমি বলেছিলাম যে কয়েক তরিকায় কয়েকটি স্টেপ বাই স্টেপ শয়তান আসে সে চায় তার প্রথম কি চায় সে সবাইকে মশ্রেক বানাতে চায় সেরেক করবে কুফুরি করে ফেলবে আল্লাহর প্রতি বিশ্বাসও রাখবে না নাস্তিক হয়ে যাবে অন্য কোন দিনকে গ্রহণ করবে এইটা এক নম্বর এটা না পারলে কি করবে দুই নম্বর গুনা কোনটা সেরে এবং কুফরের পরে বেদাত যে ইসলামের নামে তুমি ইসলামটাও ধরো এই যে ইসলাম নাও যে ইসলাম বেদাতের ভরপুর কোরআন হাদিসের ইসলাম না এরকম ইসলাম পাওয়া যায় আছে না এরকম ইসলামের ওয়াজতো আছে এরকম মসজিদও আছে তিন নম্বর হলো কি যদি দেখা যায় না এই লোকটা বেদাতেও চিনে সহজে তার বেদা খাওয়ানো যাবে না তিন নম্বর শাহওয়াত তার মনের ভিতরে বিভিন্ন রকমের দিয়ে সম্পদের খাহেস তারপর তার চরিত্র হননের খাহেস এরকম দিয়ে মদ খাওয়ার খাহেস ড্রাগ এ সময় কবিরা ঢুকাই দাও তারপরে গিবত করা মানুষ সঙ্গে দুর্ব্যবহার করা এই সমস্যা কিছু দাও কবিরা গুণা তাহলে কবিরা করাইতে কেমন কষ্ট হয় শয়তানের বেশি কষ্ট তো হয় না অনেক মানুষই কবিরা গুণা আছে আমাদের জীবনে কত গুন হচ্ছে কবিরা গুণা হয়ে যাচ্ছে কবিরা গুণা যদি এখন করাইতে না পারে কিছু লোক এত মাস আল্লাহ আল্লাহওয়ালা এখন কি করবে তার কোন লেভেলে যাবে কম পক্ষে সৌগিরা গুনা ছৌগিরা করার মতো কে না আসি বলে। কি পরিমান করে তারপরে সে কোনটা গুনাও নাই অ্যালাউড আছে ওই কাজে ব্যস্ত রাখো যেমন আপনি চা খাবেন ডেইলি এক কাপ দুই কাপ ঠিক আছে ডেইলি পনেরো কাপ চা যদি খান এর পিছনে কত সময় দিতে হবে বন্ধু একজন আসছে গল্প করতেছে আচ্ছা আসছে চা পানি খাওয়া দশ পনেরো মিনিট আলাপ করলেন না তিন ঘন্টা বসে বসে গল্প করতেছেন হয়তো কোনো গুণার কথা বলেন না ভালো কথাই বলতেছেন কয়েক ঘন্টা গেছে তিন ঘন্টা আপনার অনেক জরুরি কাজ নষ্ট হয়ে গেছে না যে আপনার মোবাস কাজে ব্যস্ত রাখবে যাতে নেক কাজ না করতে পারেন জরুরি কাজ না করতে পারেন আচ্ছা এটাও পারলো না এখানে ফেল করলো দেখাতে আপনার ইমান আরো মজবুত আছে মাসা আল্লাহ সেখানে ফিল করছে আপনি সময়ের ব্যাপারে সচেতন দশ মিনিটের বেশি বন্ধুরা বলেন যে না আমি আর সময় দিতে পারো আমার জরুরি কাজ আছে আপনি জরুরি কাজে লেগে গেছেন আপনাদের পারল না এখন চিন্তা করবো আপনার জন্য ভ্যারি লাস্ট ওয়ান কোনটা হইতে পারে আরেকটা আছে তার লাস্ট ওয়ান হল দুইটা কাজ দুনোটাই নেকির কাজ কিন্তু একটার মধ্যে নেকি অনেক বেশি আর আরেকটার মধ্যে নেকি এক কম কেমনি সে কত দিক থেকে আসতে পারে এটা আমি বা সামনে পিছনে এই সময় তারা এই সমস্ত ধোকার লেভেল থেকে আপনার কোনটা থেকে বাঁচতে পারছি বলেন দেখি অনেকগুলোর মধ্যে আমরা পড়ে গেছি হয়তো সেরে থেকে আল্লাহ আমাদেরকে